চতুর্থ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ ঈশ্বরের আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য বিজয় সমাজের কাজ করতে হয় তাই সদাসর্বদা আসতে পারি না সুবিধা হলে আসব শ্রীরামকৃষ্ণ দেখো আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাত আদেশ ব্যতিরেকে লোকশিক্ষা দেওয়া যায় না যদি আদেশ না পে উপদেশ দাও লোকে শুনবে না সে উপদেশের কোনো শক্তি নাই আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বরকে লাভ করতে হয় তার আদেশ পেয়ে লেকচার দিতে হয় ওদেশে একটি পুকুর আছে নাম হালদার পুকুর তার পাড়ে রোজ লোক বাহ্যি করে রাখত সকালে যারা ঘাটে আসত তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত গালাগালে কোনো কাজ হতো না আবার তারপর দিন পাড়েতেই বাজছে শেষে কোম্পানি চাপ রাশি এসে নোটিশ টাঙিয়ে দিলে যে এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না যদি করে শাস্তি হবে এই নোটিশের পর আর কেউ পারে বাজছে করতো না তা রাদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায় যে তার আদেশ পায় সে তার কাছ থেকে শক্তি পায় তখনই এই কঠিন আচার্যের কর্ম করতে পারে এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে হয়তো আর একজন বড় জমিদার তার পেছনে থেকে মোকদ্দমা চালাচ্ছে মানুষ সামান্য জীব ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না বিজয় মহাশয় ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না শ্রীরামকৃষ্ণ মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যাঁর এই ভুবনমোহিনী মায়া তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচিদানন্দ গুরুবই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই যারা তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা ব্যাংক খুব ডাকছে বোধ হলো সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাংটা খুব ডাকছে একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে দেখি একটা ঢোঁড়ায় ব্যাংকটাকে ধরেছে ছাটতেও পারছে না গিলতেও পারছে না ব্যাংটার যন্ত্রণা ঘুচছে না তখন ভাবলাম ওরে যদি জাত সাপ ধরত তিন ডাকের পর ব্যাংটা চুপ হয়ে যেত এই একটা ঢোঁড়ায় ধরেছে কি না তাই সাপটারও যন্ত্রণা ব্যাংটারও যন্ত্রণা যদি সদগুরু হয় তাহলে জীবের অহংকার তিন ডাকে ঘুচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না